মালিক তিনি বলেন পত্র লিখলেন। অথবা একখানা পত্র লিখতে ইচ্ছা পোষণ করলেন তখন তাকে বলা হল তারা রোমবাসী ও অনারবরা সিলমোহর ব্যতীত কোনো পত্র পাঠ করে না অতঃপর তিনি রূপার একটি আংটি মোহর তৈরি করিয়ে নিলেন যাতে ক্ষতি ছিল মোহাম্মদুর রসুল্লাহ আমি যেন তার হাতে সেই আংটির শুভ্রতা দেখতে পাচ্ছি আমি কাতাদার রহমতুল্লাহ আলহিকে বললাম কে বলেছে যে তার নকশা মোহাম্মদ রসুল্লাহ ছিল তিনি বললেন আনাস রাজি আল্লাহ